السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ہندو درمیت بای رسول صلی اللہ ہندو آج کے آلونا کرب رسول صلی اللہ علیہ خریٹ کی আমরা চলে যাব তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলে এ দুইটি অংশ একটি হল নতুন নিয়ম আর পুরাতন নিয়ম আমরা বাইবেল থেকে দেখি এই ব্যাপারে রসদ সাল্লাহ সম্পর্কে তাদের বাইবেল কি বলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার কাছে একটি বাইবেল রয়েছে এই বাইবেলটি হল ক্যারি বাইবেল এই বাইবেলের দ্বিতীয় বিবরণের ১৮ নম্বর অধ্যায়ের ১৭ নম্বর পদের মধ্যে আছে তখন সদাপ্রভু আমাকে কহিলেন ওহারা ভালোই আছে। আঠারো আমি তাহাদের জন্য ওহাদের ভাতৃকনের মধ্যে হইতে তোমাদের সাদৃশ্য এক ভাব ভাতি উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি ওহাদিগকে বলিবেন আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি প্রতিশোধ লইব প্রিয়তা দর্শক মন্ডলী এখানে বলা হচ্ছে যে ওহাত আমি ওহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্যে তোমার সাদৃশ্য এক ভাববাতি উৎপন্ন করিব। এখানে হচ্ছে যে তাদের জাতি তাদের ভাই অর্থাৎ ইসমাইল এবং ইসাহা ইসহাক আলী ভাই ইব্রাহিম ইব্রাহিমের বংশদের মধ্য থেকে তোমার সাদৃশ্য তো মুসা আলি সাদৃশ্য একজন নবী আর আমরা যদি দেখি যদি ইসা আলহি সালাম মুসাআ সালামের সাদাম সালামের জন্ম স্বাভাবিক কিন্তু ঈসা আলহ সাল সাল্লামের জন্ম অস্বাভাবিক রসুল সাল মুসাআ সালাত্মবাহ শাদী করেছেন মোহাম্মদ রসুল সাল আলহ সালাম বিবাহ করেছেন মিল রয়েছেন কিন্তু ইসা আলহি সালাম বিবাহসাদী করেনিমই ভাবে মৃত্যু স্বাভাবিক কিন্তু ভাবিগন অর্থাৎ ইসমাইলের গোতে বংশে একজন নবী আসবেন তিনি ভাববাদী উৎপাদন করিব ও তাহার মুখে আমার বাক্য দেব আল্লাহ তার বাক্য দিবেন। অর্থাৎ আল্লাহ পাকের কথা তার মুখ দিয়ে বলাবেন আজকে কোরআন দেখি কোরআনটা বলত আল্লাহ আল্লাহাকের কথা আর আমি তাহাকে বলি অর্থাৎ শেষ নবী যিনি আসবেন তাকে আমি যে যেই কথা বলবো ওইগুলি উনি বলবেন আর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিজে থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে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 তার জন্য আল্লাহ সুবাহনতাবার তালার পক্ষ থেকে থাকবে শাস্তি আরো আমরা যদি দেখি বাইবেলের নতুন নিয়মের অধ্যায়ের অধ্যায়ের সাত নাম্বার পদে বলছেন তথাপি তোমাদের ওকে সত্যি বলছি অর্থাৎ ইসাইল ইসলাম উনি বলছেন বনে ইসরা লোকদের কাছে আমি তোমাদের সত্য বলছি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি নাগেলে সেই সহায় তোমাদের নিকট আসবেন না তো তোর ইসা আলি সাল্লাহ কুন্নী এসছেন অবশ্যই হজরত মোহাম্মদ আর উনি বলছেন আমি নাগেলে সেই সহায় তোমাদের নিকট আসবেন না তো ঈসা আলি যাওয়ার আগ পর্যন্ত উনি আসেনি উনি পরে এসছেন তাহাকে পাঠাইয়া দিব অ ঈসা আলি যাওয়ার পরে উনি আসবেন আর উনি তারপরে আসছেন আর তিনি আসিয়া সাপের সম্বন্ধে ধার্মিকতার সম্বন্ধে এবং পাপের সম্বন্ধে ধার্মিকতার সম্বন্ধে এবং বিচার সম্বন্ধে জগৎকে দোষী করবেন পাপের সম্বন্ধে কেননা তাহারা আমাকে বিশ্বাস করে না ধার্মিকতার সম্বন্ধে এখানে বলছেন যে ওই শেষ ভাববাদি যিনি আসবেন যিনি রবি আসবেন উনি ধার্মিকতা এবং পাপ সম্পর্কে বলবেন আর রসল্লা সাল্লাম ধর্মের দাওয়াত দিয়েছেন পাপ সম্পর্কে বলেছেন সামনে ষোলো নম্বর অধ্যায়ে বারো নম্বর পদ যের এখানে আছে তোমাদিগকে বলিবার আমার আরো অনেক কথা আছে অর্থাৎ ঈশা আলী সাল্লাম বলছেন তার হাওয়ারিন দিকে কিন্তু তোমরা এখন সেই সকল সহ্য করতে পারবে না পরন্ত তিনি সত্যের আত্মা অর্থাৎ শেষ্বী যখন আসিবেন তখন পদ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্য লইয়া যাইবেন সত্যে লইয়া যাবেন। অর্থাৎ তিনি আসার পর তোমাদেরকে সত্য পদ দেখাবেন তাই হচ্ছে রসুদাম এসে আমাদেরকে আল্লাহ যা শুনেন তাই তিনি বলবেন এবং আগামী ঘটনাও তোমাদের বলবেন আর রসাল্লাম নিজে থেকে কিছু বলেন না আল্লাহাক বলেন তিনি নিজে থেকে কিছুই বলেননি যতক্ষণ পর্যন্ত না আসে তিনি আমাকে মহান্বিত করিবেন আর মহান্বিত করেছেন কারণ ইহুদিরা ইসা মাম আলিহ সালাতামের উপরে অপবাদ দিচ্ছিল আর রসুসাল আলী এসে তার অপবাদকে দূর করে তার সম্মান এবং মহান্বিত করেছেন এ ছিল এরকম আরো অনেক রেফারেন্স আমাদের কাছে আছে কিন্তু আমরা অল্প একটু দিয়ে সময়ের অভাবে আমরা এই পর্বে এতটুকু করছি যে তাদের ধর্মের গ্রন্থে সাল্লি সাল্লাম সম্পর্কে বার্তা রয়েছে আল্লাহ আহমদ যে আল্লাহ হরত ইস আলহ সাল বলেন যে আমার পরে আর নবী আসবেন ইসমুহ আহমদ তার নাম হবে আহমদ আর মাহমদ রাসুল্লাহ সাল আলহ্লামের আর এক নাম ছিল আহমেদ এই সেই নবী সাল্লাহ আলী ওসাল্লাম যে নবীর কে মানা এবং যে নবী সম্পর্কে তাদের ধর্ম তো রয়েছে সেই নবী সম্পর্কে জানা এর জন্য আমাদেরকে উচিত আমরা এই শেষ নবী হাজরত মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলী সম্পর্কে আমরা জানব এবং জেনে তার আদর্শ মেনে আমার জীবন পরিচালনা করব আল্লাহ তাল আমাদেরকে নবী আলি সাল্লা সাল্লামের আদশে আদর্শবান হয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহি